Assalamualaikum warahmatullahi wabarakatuh Assalamualaikum warahmatullahi wabarakatuh Innalhamdalillah Nahmaduhu wa nasta'inuhu wa nasta'ughfiruhu Wa na'udhu nasta na billahi min shururi ankusina Wa হমু হুসলো ুহলীন আনুতু্লাহ কুপ মুসলিমোহ্ন কু রকুমুদী ফলকুসিং সলো নীবল হ কালমুহ্লেনকুবুলো কবল সদীদ ইুশলিহলুম আলকুম জুনোবু হমি মোহাম্মদ কম সাই তাল আলা আলি ইবরী জাহ হারিক মোহাম্মদি মোহাম্মদ কম রক্ত ইবরিম আলি ইবরিম দূরের এবং কাশের সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বল আলমিন আমাদেরকে চৌদ্দ শত প্রথম জুমুয়া তেসরা মহারাম তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস নববি সল্লাহ আলহাসাল্লাম থেকে আল্লাহ রব্বুলাল দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন আমরা আজকের খোদবা যে বিষয়টি আলোচনা করব আল্লাহ বিষয়টি পূর্বের ধারাবাহিক আলোচনার অংশ বিশেষ আমরা ইতিপূর্বে অনেকগুলো ভোক্তায় আলোচনা শুরু করেছি আল আহাদি সুলমাউদু আহ আল মোর ভি বাংলাদেশ বাংলাদেশে বহুল প্রচলিত জাল হাদিস এই সিরিজে আমরা ইতিপূর্বে বলেছি যে আমরা একশটি বহুল প্রচলিত জাল হাদিস আলোচনা করব যেগুলো আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে আম জনতা সবাই নবী সাল্লামের কথা হাদিস আলহিবা সাল্লামের কোন হাদিস নয় ইতিপূর্বে আমরা পাঁচটি খুদ্ায় জাল হাদিস আমরা আলোচনা করেছি আজকের খুদ্ আমরা একান্ন থেকে ষাট নম্বর হাদিস জালহাদিস পর্যন্ত অর্থাৎ জাল হাদিসের ষষ্ঠ পর্বের আজকে আলোচনা হবে একান্ন থেকে ষাট পর্যন্ত জালহাদিসের আলোচনার প্রয়োজনীয়তা এজন্যই যে আমাদের এই দেশে অনেকেই নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের মহব্বতের নামে नबी सल्लामर भलोबास नामी सल्लाम नाम असंख्य मिथ्यात मन मन नबील मिथ्याथा बोला तबीसलम बसि आशे खा जाए चले देश के बेसि नबी सल्लामर नाम मिथ्याथा बोला এবং কেউ যদি বলেন যে ভাই এগুলো তো মিথ্যা কথা তখন সাথে সাথে বলে যে এইটা নবীর এই বলে এটা মিথ্যা কথা মানে একটা লোক রাস্তায় ল্যাংটা হয়ে দাঁড়াই রেছে হয়ে দাঁড়াই আপনি যাইতেছেন আপনি দেখে বলতেছেন যে এই লোকটা ল্যাংটা কেন এই তুমি ল্যাংটা কেন ওই দেখো লোকটা কত বড় বেআব বলছে। আমার দিকে তাকাইল কেন এত বড় এইটা গুণ হচ্ছে না কিন্তু একজন রাস্তা দিয়ে যাচ্ছে সে কেন তার দিকে তাকাইলো কেন বলছে এই লোকটা ল্যাংটা মানে সব অপরাধ সব গুণা সব বেয়াদবী ওই লোকটা তা আমাদের অবস্থাটা এরকম যে নবী সাল্লা কথা দাঁড়িয়ে বিভিন্ন এবং যারা মিথ্যা কথা বলেন এরা আমাদের দেশের বড় বড় নামি দামি বক্তা এবং মানুষ অনেক বড় মাপের আশেকের আসুল বড় মাপের মনে করেন কিন্তু কেউ যদি গিয়ে বলেন যে এই যে কথাগুলা বলা হয়েছে এগুলো মিথ্যা কথা আমার কথা বলেন নাই তখনই বলা হয় যে ভালোবাসার মাধ্যম হলো নবী সালামের নামে কেউ মিথ্যা কথা বললে এটা ধরাই দেওয়া এটাই হলো প্রকৃত মহব্বত যে নবী সাল্লা ইসলামকে মিথ্যা থেকে মুক্ত রাখা যে আমার রসুল এই জাতীয় কথা বলেন নাই এই জাতীয় কথা যেগুলো বলা হচ্ছে আর নবীর প্রচার করা প্রকাশ করা এবং এগুলোকে নবী সালাম মনে করা এটা নবিস্লামের নামে মহব্বত নয় বরং এরা নবীসুলের দুশ্মন এটাই নবিসামের সাথে শত্রুতা আমি করা যে নবিস্লামের নামে মিথ্যা কথা বয়ান করা নবী সাল্লা সাল্লামের নামে নবী সাল্লাহামের উদ্দেশ্যে দরুদ তো নিজে বানাই বানায় বিভিন্ন রকমের দরুদ যারা পড়ে তারা নিজেদেরকে আশেখা রাসুল দাবি করেন যে তারা রাসুলের সানে বানাই বানায় কবিতা পড়েন বানাই বানায় গান গান বানাই বানাই বিভিন্ন কিছু বলেন এরা হয়ে গেছে আমাদের দেশের আশেখা রাসুল আরেকজন যখন এসে বলেন যে ভাই এগুলো তো म शिखी दिए गे नबी सलमे स देखाई दी लक्षाधिक सबाइक नबी सलमेर दरुद पड़ते हैं যেভাবে নবী সালাম শিখাইছেন সেইভাবে দরুদও পড়ে না দরুদ পড়ার ব্যাপারে তো পৃথিবীর কারো কোনো দিমত নাই দৌর তো পড়তেই হবে দিমতটা কোন জায়গায় যে একজন বানায় বানায় পড়ে আরেকজন বানায় পড়ে না আরেকজন হাতি পড়ে কয় দৌর উদে তো হইল না ওয়াজ মাহবিলে যখন আমরা এটা পড়ি আল্লাহম্মদ আল্লাহ আলা আল্লাহ আল্লাহ কয় হুজুর এটা দোরুদে পড়েনি আরেকজন শুরু করছে দরুদ যেটা নবী সালাম শিখিয়েছেন ওইটা সারাদিন পড়লেও কত দরুদ পড়াই হয়নি দিন যদি আপনি একশো বার আল্লাহ সাল মোহাম্মদ এটা সবাই নিয়ে পড়েন তো হবে না দরু শরীফও হবে না আর কিছু বানানো কবিতা গান সবাই মিলে পড়েন একবার দুইবার পড়লেই আপনার দৌরুদ হয়ে যায় মিলাদ হয়ে যায় যায়। মূর্খতা, জাহালত এমন বিস্তার লাভ করেছে যে নবিসের নামে বিশেষ করে আমাদের জাহালতের সুযোগ আমরা সাধারণ মানুষ দিন সম্পর্কে না জানার কারণে দিন সম্পর্কে বেঘবত থাকার কারণে আমাদেরকে বিভিন্ন রকমে নবীর মহব্বতের নবীর মহব্বত এটা তো প্রত্যেক মুমিনের ভিতরে আছে नबी सरमे मोहब्बत नाई रान नाई नामापर्क नहीं अपराधी तरा क्धिमान बुद्धि ना थे चोरी करते बुद्धि ना थे डाकती करते থাকলে সন্ত্রাসী করতে পারে না এগুলোর জন্য অনেক বুদ্ধি লাগে সেই বুদ্ধিটা যেতে হবে কোন সময় শীত কাটা শুরু করতে হবে কোন সময় ঢুকতে হবে কোন অবস্থা হলে সে কোন দিকে বের হবে সব আগে গবেষণা করে ঠিক করে তারপরে সে পরিকল্পনা বাস্তবায়ন করতে যায়। ঠিক যারা নবিস্লামের নামে জালহাদির যুগে যুগে তৈরি করেছে তারাও মানুষের সেন্সেটিভ জায়গাগুলো স্পর্শকাতর জায়গাগুলোকে অনেক গবেষণা করে তৈরি করেছে তারা জানে যে নবী মুসলমানের অন্তরে আছে নবী সালাম কেন্দ্রিক বানাইতে হবে তাহলে এগুলো মুসলিমদের মধ্যে ভালোভাবে খাওয়ানো যাবে কিন্তু যদি অন্য বিষয় কেন্দ্রিক হতো এত সহজে খাওয়ানো যাইতো না যেহেতু নবী সাল্লাহাম কেন্দ্রিক আছেই আমাদের মধ্যে এই গুলো দশটি আলোচনা করব। একান্ন নম্বর যেটা সেটি হলো আমাদের সমাজে খুব প্রচলিত একটা হাদিস আছে আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া যারা অনেকে শুনছেন কথাটা যে বলে যে প্রবৃত্তির জেহাদে হলো আসল জেহাদ ন জেহাদ আসল জেহাদ এটা সবচেয়ে বড় জেহাদুল হাওয়া যে প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করা আপনার নফসের বিরুদ্ধে জেহাদ করা এটাই হলো সবচেয়ে বড় জেহাদ আসাদুল জেহাদ অথচ এই কথাটা পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে সনদ সহকারে যে এটাকে মিথ্যা বলতে গেলে অসন্দে হয় মানে অনেক সময় কিছু মিথ্যা এত প্রতিষ্ঠিত হয়ে যায় এটা মিথ্যা বিশ্বাস করতে চাইলে সন্দেহ হয় যে এটা মিথ্যা হয় কেমনি মিথ্যা যদি হয়তো। তো এত আলেম ওলামা এত মানুষের মুখে এটা প্রচলিত একটা মিথ্যা এত শক্তভাবে প্রচলিত হয় এটা এত শক্ত প্রচলিত যে এটাকে মিথ্যা কষ্ট পায় এটা মিথ্যা হয়। এটা এটা অনেক শক্ত ইমান না হইলে মিথ্যা বলা যায় না এটা এখন এটা যে হাদিস না কোনো সনদে আসে নাই আমরা জানলাম কিভাবে এটাকে আমি গবেষণা করে বের করছি এটা আপনাদেরকে কেউ প্রশ্ন করতে পারে যে উনি যে বলছেন যে এটা কোনো হাদিসের খিতাবে নাই উনি কি দুনিয়ার সব হাদিস পড়ে ফেলছে তো উনি জানলো কেমনি এটা যে দুনিয়ার কোনো হাদিসের খিতাবে নাই যে সমস্ত ওলামাই কেরাম দুনিয়ার সব হাদিস পড়ছেন যাদের কাছে সব আসছেন তারাই বলে গেছেন যে এটা দুনিয়ার কোনো হাদিস গ্রন্থে নাই। এটা এটা আমি থেকে শত শত বছর আগে যারা হাদিস গবেষণা করেছেন তারাই বলে গেছেন তারাই বলছেন যে এটা কোনো হাদিসের গ্রন্থে নাই তো ওনারা যে আমলে বলছেন যদি এটা হাদিসে থাকতো তো আজকে এই শত শত বছরের মধ্যে অনেকে বের করে দেখায় দিত যে আছে উনি বলছেন যে কথাটা ঠিক নেই যেহেতু বের করে কেউ দেখাই তাহলে নাই আমাদের শোনার জন্য যে এই দশটা নতুন যাবে উনি অপেক্ষা করতেছেন যে কখন আসবে এটা আসার পরে ওনার কাজে হইলো মানে এগুলা নিয়ে গবেষণা করবে নিজে কোনো দাওয়াতের কাজ করবে না মানুষকে দিনমুখী করার কোনো কাজ নাই কোনো পরিকল্পনা কাজে একটা সুদা আমরা যে আলোচনা করি এইগুলোর ভিতরে কোন জায়গায় ইঞ্চি পরিমাণ কণা পরি এইটা এই পাগড়াও জাল ইমাম হুসাইন এই শিরোনাম দিয়ে ইন্টারনেটে বের করেন যে ইমাম হুসাইন কে করে তা আমি এগুলো দেখি আবার কি পাগড়াও করতেছেন আমাকে তো পাকড়াও কি কালকে একটা দেখলাম আমাকে পাকড়াও করছেন যে হরিণীর যে কাহিনী বলছি তো বলা হয়েছে আমি বললাম কি উনি বলল কি আমি বলছি যে নবিসের কোন হাদিসের গ্রন্থে আসে নাই এটা জাল হাদিস হাদিসের গ্রন্থে আসলেও এটা সনদ জাল এটা মিথ্যা এখন বেদায়াওয়ার নেহায়া কে হাদিসের কিতাব না। উনি দেখাবেন যে মুসান্না সাহেব বা মোসান্নাফে আব্দুর তিরমিজির এত নম্বর হাদিস বলছে অথবা বলবে যে উনি বলছে এটা জাল আসলে এটা জাল না এটা ইমাম তিরমিজির রহমতুল্লাহ বলছেন এটা সহি তো হাদিসের আমরা বলতেছি হাদিসের কথা যে এটা সহি না এটা জাল দেখানো হচ্ছে ইতিহাসের বই অর্থাৎ যে কোন উপায়ে বিরোধিতা করতে হবে দেখাই হবে যে আর তাও পঞ্চাশটা বলছি পঞ্চাশটার মধ্যে বা তিনটা বের বের করছে। করে করে করতেছে। মানে কত ধরনের মানুষ যে পৃথিবীতে আছে কত চিন্তাধারার মানুষ আছে আল্লাহ সবাইকে বোঝাতে অফিজ্ঞান করুন আমরা যে কথাটা বলতেছি যে এই যে হাদিসে নাই এই যে এই কথাটা প্রথম বলছেন দুজনেই বলছে এটা হাদিস না এটা দুনিয়ার কোন সনদে আসেনা তো ওনারা অনেক আগে শত শত বছর আগে বলছেন যদি হাদিস হইতো ওই আমার কথা যে বের করার জন্য কিছু ভাই বসে আছেন ওনাদের কথা বের করার জন্য এরকম হাজার হাজার বসেছিলেন বলছেন এটা একজন প্রসিদ্ধ তে তাহিম বিন আদাম রাহিম তার নিজের বক্তব্য অনেক সময় অনেক বড় বড় আলেমদের বক্তব্য তার নিজের থেকে হয়তো কিছু কথা বলছেন আরেকজনের কাছে চার পাঁচজন পরিবর্তন হতে হইতে এক জায়গায় গিয়ে পৌঁছছে যে এটা নবিসামের হাদিস আসলে এটা নবিসের হাদিস না এইভাবে অনেক হাদিস জাল হয়েছে মানে বিভিন্ন ব্যক্তির বক্তব্য বড় বড় ব্যক্তিদের বক্তব্য এগুলো এক সময় এক বলেছে। তবে এখানে এই হাদিসটা জাল কিন্তু এই একই অর্থে সহি হাদিসও আছে মানে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে হাওয়ার বিরুদ্ধে আপনার চেষ্টা করা করা করা এটা বলছেন আল মোজাহিদান ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের জন্য নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করে তাকে নবীল বলছে এটা সহিমিজের মধ্যে জেহাদুল হাওয়া কিন্তু এই যেটা সহি প্রসিদ্ধি লাভ করে নাই এই জন্য নবী সাল্লাহামের কথা বলার ক্ষেত্রে নবী সালামের ব্যাপারে সময় যেটা নবী সালামের বক্তব্য ওইটাই আমাদেরকে বলতে হবে আর ইব্রাহিম বিন আদামের বক্তব্য কোটি কোটি বক্তব্য আর নবীরা এটা আমরা প্রচার করব না আমরা প্রচার করব নবী সালামের যেটা সহি সনদে পাওয়া যায় কারণ নবীসাল্লামের বক্তব্যটা ওহি আর কারো বক্তব্যটা ওহিনা আচ্ছা এটা গেল নম্বরটা নম্বর আলহাদিস बहान्न नम्बर जाल हिंदा समाज माध्यम आलेम क्यों क्यों मानी आलेम हलो जर मध्य शरियत ज्ञान आर एलेम आज मध्य मार ज्ञान आलाफ आम और आलेम और आर एफ दूटा एक जिनिस ना आलेम एक जिन एक जिनिस आलेम हलो शरियत ज्ञान আর জায়গায় বিভক্ত করা একটা মারাফতের জ্ঞান এই জাতীয় বিভক্তি কোরআন এবং সন্ন্যার কোথাও আসে এবং আলম আরেফ এই বিভক্তিটাও কোন জায়গায় আসে নাই এখন নবী সাল কি আলেম ছিলেন না আরেফ ছিলেন দুইটাই ছিলেন বলা যায় আচ্ছা সাহবাঈ কাম কি ছিলেন আলেম ওপো সব ছিলেন অর্থাৎ কোরআন এবং সুন্নার জ্ঞান যাদের মধ্যে থাকবে এরা আলেম আলম সবেই কারণ এর বাইরে তো জ্ঞান মধ্যে থাকবে এরা আবার দুই ব্যাপী বিভক্ত হবে কেন দুইভাবে বিভক্তের রহস্য হল যে একটা জাহেরি আলেম আর একটা বাতানি আলম তো ওলামাই কেরাম কোরআন এবং সুনার মধ্যে যা লেখাপড়া করেন আর পড়ান পড়েন আর পড়ান এইগুলা তো সব জাহেরি সবাই স্পষ্ট আছে আর একটা সোরা এটা গোপনীয়টা কেউ দেখেও না জানেও না যখন আপনি আমার দইলেন যে হুজুর এটা পাইছেন কই তখন তো আমি এটা দুনিয়ার কোন জাহেরি যত কোরআন তাপসির আছে হাদিস আছে কোথাও তো পাবো না তো লাস্টে কি বলতে হবে এটা বাত এ নিয়ে এলাম তা আপনি তো আর বাতেনি এলেন কোথায় আছে কি খুঁজে পাবেন নাকি বাত এনে শুনতে খুঁজে পাবেন না এটার অস্তিত্ব পাবেন না এই চুরি করার বড় সুযোগ হল বাতানি বাতেন বাতানি রাস্তা দিয়ে কারণ বাতেনি রাস্তা ধরার তো কোনো সুযোগ নাই আপনি পাবেন কে ধরবেন কেমনি এটা সত্য নাম ইত্যাদি বুঝবেন কেমন কারণ এটা তো দেখাও যাবে না কোনো কিতাবেও নাই কোথাও নেই তো জিজ্ঞেস করলে এটা কোথায় আছে কয়টা সিনার মধ্যে আছে এটা সিনা বসী এটা কিতাবে লেখাপড়া করে পাওয়া যায় না এটা সিনার থেকে সিনা যায় অথচ আমি হাদিসের মধ্যে যেগুলা বলি এগুলো জাহেরি আর আমার কল্পের ভিতরে সিনার মধ্যে কিছু গোপনীয় আছে এগুলো আমার থেকে আলীর কাছে যায় আলির থেকে হাসান বসরির কাছে যায় হাসান বসরির কাছে শিয়াদের কাছে যায় শিয়াদের থেকে বাংলাদেশে যায় ইন্ডিয়া যায় এরকম কোন জালাদি আছে বাতেনি আলম অর্থাৎ বাতেনি এলম বলতে আলাদা কিছু নাই যত রকমের এলেম আছে ইসলামের যত এলেম সমস্ত এলেম কোরআনে কারিমের মধ্যে আছে সমস্ত এলেম নবী সালামের সন্ন্যার মধ্যে আছে হাদিসের মধ্যে আছে আর এর বাহিরে যে এলএম সেগুলো আমাদের দরকার নেই যেগুলো আমাদের দরকার মানবতার জন্য দরকার দুনিয়ার জন্য দরকার, দরকার, দরকার দরকার জন্য জান্নাতে যাওয়ার থেকে মুক্তির সেগুলো আল্লাহ এবং সুনার মাধ্যমে প্রকাশ করে দিচ্ছেন জাহেরি করে দিচ্ছেন বাতানিগুলো সেগুলো আল্লাহর কাছে থাকুক এগুলো আমাদের দরকার নেই আপনি জাহেরি গুলো যেগুলো আল্লাহ কোরআন এবং সুনার মধ্যে দিচ্ছেন সেগুলোই আমল করে কুলকিনেরা নাই। বাতানিগুলোর দরকার কি জানলা বাড়ানোর না। জন্য বাতেনি কোনো জায়গায় গোপনীয় কিছু আছে কিনা এগুলো খুঁজে বাইর করতেছে তাহলে যেগুলো আল্লাহাকে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে যেগুলোর ব্যাপারে সেগুলোই আমরা আমল করার চেষ্টা করি ওই বাতানি খোঁজার আমাদের দরকার পরে বিভিন্ন অলিয়া আউলিয়াদেরকে দিয়ে স্বপ্নে দেখাই দেখাই স্বপ্নের মধ্যে বলে দিচ্ছেন যে এই শোনো আমি তো ওইটা বলে গেছিলাম এটা এমনি হবে এটা এমনি হবে এই জাতীয় নাকি অনেককে এরকম গোপনে কারণ ওহিটা তার কাছে আমানত তিনি বিদায় হজের বাসনের পরে সাহাবাই কেরাম থেকে ওয়াদা নিয়েছিলেন যে আমি কি তোমাদের কাছে সব পৌঁছাইছি হালবাল লাগতো আমি কি সব পৌঁছাইছি শাহাবাই বলছেন এখন যদি আমরা বিশ্বাস করি যে নবিসাম সব পৌঁছাইতে নাই কিছু রয়ে গেছে পরে পৌঁছাইছেন তাহলে নবিসামের কথা কে মিথ্যা ধরা হয় না সাহাবাহিক যে সাক্ষী দিচ্ছেন মিথ্যা সাক্ষী দিচ্ছেন না পৌঁছানোর পরেও বলছে সব পৌঁছাইছেন অর্থাৎ নবী সাল দিনের ব্যাপারে যা পৌঁছানো দরকার সমস্ত এই জন্য এই জাতীয় যে কিছু শরীয়তের এলেম কিছু মারফতের এলেম কিছু তরিকতের এলেম কিছু জাহেরি এলেম কিছু বাতেনি এলেম এইগুলো আমাদের এই দেশে শোনা যায় আরবের আলমারা শুনে নাই কোনদিনের কিন্তু এগুলো ওই যে মানুষের মধ্যে বিভিন্ন রকমের যে এটা বাতেনি এটা এইটা সে বাতেনি নাকি কত হাজার এলেম আছে একদিন আমাকে একজন বলছে কাতেনি আলম তো মানে জাহেরি আলেমের থেকে আরো বেশি মানে জাহেরি যা আছে তার থেকে কত হাজার গুণ বেশি নাকি থাকুক এবং শুন্যার মধ্যে বলছেন তারাকুম আমরাইন লোমা বিহিমা। আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটার মধ্যে যা আছে এগুলোই শক্ত করে ধরলে তোমরা গুমরা হবে না কিতাব আল্লাহ সালামের আচ্ছা এই হাদিস হাদিসগুলো সব জাল হাদিস আচ্ছা তেপ্পান্ন নম্বর জাল হাদিস তোমরা আল্লাহর গুনে হও। এটা অনেক সুফিদের হও। আমরা তখন এটা জানতাম মুখস্থ। যে তাহাল্লা কৌ বি আখ্লা তোমরা আল্লাহর গুনে নিত হও এই এই যে কথাটা এটা একেবারে ভিত্তিহীন সনদ্বিহীন জাল হাদিস মানে কোন হাদিসের গ্রন্থে আসে নাই এটা ওই যে সীনা বাতেনিটা আল্লাহান চুয়ান্ন নম্বর জাল হাদিস চুয়ান্ন নম্বর জাল হাদিস যেটা এটাও আরো খুব প্রসিদ্ধ এটা হলো গাউস কুতুব আওতাদ আক্ত আবদাল নোজাবা এগুলো শুনে নাই এমন মানুষ খুব কম যে পৃথিবীতে কিছু গাউস আছে কিছু কুতুবা স্তর আছে যে আল্লাহ আল্লাপাক আল্লাহর প্রশাসনটাকে এইভাবে সাজাইছেন অর্গানোগ্রাম বানানো আছে যে আল্লাহর এই প্রশাসন কিভাবে চালান এই প্রশাসন চালানোর জন্য আল্লাহর জবিনে কিছু কুতুব আছে পরিচালনা করার জন্য আল্লাহ ফেরস্তাদেরকে কিছু দায়িত্ব দেন কোন ক্ষমতা দেন না ফেরস্তাদের কোনো ক্ষমতা নাই কিছু দায়িত্ব আছে আর মানুষদের মধ্য থেকে জিনদের মধ্য থেকে আল্লাপা কাউকে কোন দায়িত্ব দেন না ক্ষমতাও দেন না আছেন কাউকে আল্লাহ সুবান কোন দায়িত্ব দেন নাই যুগে যুগে কে পর্যন্ত দিবেন না কোন ক্ষমতাও দেন নাই শুধুমাত্র ফেরাস্তাদেরকে কিছু কিছু বিষয়ে আল্লাহ সুবান দায়িত্ব দিয়েছেন আল্লা তাও আল্লাহর ক্ষমতা একক আল্লাহকে এই ক্ষমতা কাউকে দেন না কোন মাখলুক দেন না কোন নবিরাসুল কেউ দেন না কোন জিনকেও দেন না কোনো ফেরিস্তাকে দেন না অথস। আমাদের এই সমাজে আমাদের দেশে যারা বড় বড় বুজুর্গ নামে পরিচিত আল্লাহর অলি নামে পরিচিত তারাই এই বিশ্বাস মানুষের মধ্যে ঢুকাইতেছে যে আল্লাহর এই প্রশাসন আল্লাহ কুতুব দিয়ে কিছু আক্তাবা দিয়ে কিছু কিছু কিছু দিয়ে দিয়ে দিয়ে নুজাবা আল্লাহ নাকি পৃথিবী চালায় না কোরআন এবং সন্ন্যায় এই জাতীয় গাউস কুতুব আওতাদ আকতাব নুজাবা এইগুলোর কোন আলোচনাই কোরআন হা দিছে নাই পরিচালনা করার ক্ষেত্রে অনেক কুতুব আছে তারপরে আপনার গাউস আছে গাউসুল আজম আছে তারপরে মানুষদেরকে গাউস বানানো হয়েছে গাউস বানি আপনার পরিত্রাণকারী আল্লাহ সবান গাউস অথচ পৃথিবীতে মানুষকে ভিত্তিহীন জাল হাদিস এখানে একটা জিনিস হাদিসে পাওয়া যায় সেটা হল আবদাল আবদাল এই পরিবেশাটা হাদিসে আছে এর বাইরে গাউজ কুতুব আওতাদ আক্ত নোজাবা এগুলো হাদিসে কোথাও শুধু আব্দাল শব্দটা হাদিসে আছে কয়েকটা হাদিস আলী রাজি আল্লাহন আনুকে বললেন যে আপনি মোয়াবিয়ার জন্য এবং শামের লোকদের জন্য সিরিয়াল লোকদের জন্য আপনি একটা লানত করেন আল্লাহর কাছে বদ আলির তালু বললেন শোনো শাম দেশের লোকদের জন্য জন্য দেওয়াই যাবে না এবং দেশের লোকদের জন্য কারণ আল্লাহ রসুল বলছেন আবদালেরা থাকবে সামদেশে রবি সাল্লাহ সাল্লামের বক্তব্য যে আবদাল থাকবে দেশে সিরিয়াতে ওয়াহুম আর বা জুলান আর আবদাল হবে আপনার চল্লিশ জন আবদাল থাকবে শত্রুদের উপরে আল্লাপাক তোমাদেরকে বিজয় দান করেন আহাল শামবাসীদের উপর থেকে আল্লাহাক এদের কারণে আজাব উঠিয়ে নেন আরেকটি হাদিস আসছে মোস্তাদ আহমদের মধ্যে এই হাদিসটাকে কেউ কেউ হাসান বলছেন কেউ কে মনকার বলছেন আল আব্দাল এই মধ্যে আব্দাল থাকবে তিরিশ জন ৩০ জন মাসালু তিরিশ জনিলাম রহমান রহমানের খলিল এই যখন মারা যাবেন আল্লাহ সেখানে আরেকজনকে আবদাল বানিয়ে দিবেন সুহান আল্লাহ তা এইরকম আরো কয়েকটা হাদিস আছে তাহলে বুঝা যায় যে নামক যে পরিবেষাটা এটা ঠিক আছে তবে কোন ব্যক্তি আবদাল এটা ওই ব্যক্তি জানবে না যারা সবচেয়ে সওয়ালীন থাকবে নবিরাসুল পরে কেমন পর্যন্ত আত্ম নবীর আসবেন না উমতের মধ্যে যারা সবচেয়ে সওয়ালীন যারা মুখলেসীন এরকম বান্দা যারা থাকবেন এদের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে যারা म हम बुझते बड़ो आलेम बड़ो आबेदन नहीं कैमने बुझे उन्नी चल्लिस जन भरे आसान त्रिस जन भरे आसान एट आल्ला छात्र আল্লাহ বলছেন এবং এক সাহাবি এসে নবিসের কাছে বিচার দিয়েছিলেন আমি দিন কাজ করি আমার ভাই কোনো কাজ করে না আমার ভাই খালি এই মুসরিদ নবমীতে আপনার কাছে বসে থাকে আপনার হাদিস শুনে আর কিছু করে না এখানে আসে বসে থাকে আমার কাছে আমার হাদিস মুখস্ত করে হাদিস শিখেম ছিল এই তোমার এই ভাইয়ের কারণে তুমি যে রিজিক অন্নষণে বের আল্লাহ তোমাকে রিজিক দান করেন সুভান তাহলে বুঝা যায় যে এইরকম সালহীন দিনদার মু যারা যারা দিনের খেদে থাকেন থাকেন দেখা যায় যে বাইরে গিয়ে ওই রকম টাকা পয়সা ইনকাম করতে পারে না রিজিক অন্বেষণ করতে পারে না দিনের কাজে বেশি ব্যস্ত থাকেন তাহলে এর কারণে আল্লাপাক অন্যদেরকে তার পরিবারে বা অন্য আশেপাশে যারা থাকেন তাদের মধ্যে আল্লাপাক রিজিকের প্রশস্ততা দিয়ে দেন আল্লাফা গ্রহণ করেন তবে এদের কাছে দোয়া চাওয়া যাবে না মানে এদের মাধ্যমে এদের উচিলে দিয়ে দোয়া করা বা এরা দোয়া করলে আল্লাহ ফেরত দিবেন না আল্লাহ এদের দোয়া কবলে করবেন বা এদের অনেক ক্ষমতা আছে এদেরকে আল্লাভ পৃথিবী পরিচালনার ক্ষমতা দিচ্ছেন দায়িত্ব দিচ্ছেন এই জাতীয় বিশ্বাস পোষণ করা যাবে না উচ্চ স্তরের আচ্ছা ৫৫ নম্বর জাল হাদিস যেটি সেটি হলো আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ কেন্দ্রিক আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলাই তিনি একজন সালেহীন তিনি একজন দিনদার মু একজন আলেম এবং উনি বড় জাহেদ ছিলেন বড় ধরনের জুহদি অধিকারী ছিলেন তার বয়ানে তার আলোচনায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হইতেন এবং তিনি ওই যুগের জালহাদিসের বিরুদ্ধে লোকেরা তাকে জালহাদিস বানাই ফেলছে এবং তিনি সেরেক দূর করার জন্য তাওহিদ কাহিমের জন্য ওই যুগে সবচেয়ে বড় মোজাহিদ ছিলেন পরবর্তীতে লোকেরা তাকে কেন্দ্র করে সেরেক বানাই ফেলছে। আব্দুল কাদের জিলানি রাহমকে আল্লাহ সুবান বানানো হয়েছে বিপদে আপদে পড়লে মানুষ ডাক দিবে কাকে একমাত্র আল্লাহকে ইয়া আল্লাহ বলে ডাক দিবে অথচ এখনো জমিনে এরকম মানুষ পাওয়া যায় যারা বিপদে পড়লে কয় গাউসুল আজম কোরআন নাজিলেনে আল্লা কোরআন একাডেমি বলছে অমা কুন্তি মাল কিতাব ইমান আপনাকে ওই নাজিল করার আগে আপনি জানতেন কিতাব কি জিনিস ইমান কি জিনিস কোরআনের বৃষ্টি বর্ষণ হচ্ছে একজন সাহাবি কোনোদিন মায়ের পেট থেকে একটা সুরা মুখস্থ করিয়াছেন এরকম নজিরও নেই তাবেই নেই তাবে তাবে নে আমার মধ্যে নাই অথচ দেখেন সেই সাতশো একাত্তর হিজড়িতে আর অর্ধেক ঝরে দেয় তারপরে ওনার কারণে ওই বাগদাদের কবর নাকি কোথাও আজাব হয় না উনি নাকি এয়ারে ধরি ফেলছিলেন ওই যে মনকান না রে मन कानी ना थप्पट दी मन काना किता कचलन परवर्तीश बस नामे कदरिया तरिकार कर आज के समझे नाम से कदरि कदरि देखा जाए कदरिया तरिकार मान अनुसार আরো যত বই আছে কোন বইয়ের মধ্যে উনি কাদের তরিকা নামে কোন তরিকা প্রতিষ্ঠিত করেন নাই উনি ছিলেন তরিকায় মহম্মদ রসুল্লাহ অনুসারী অথচ উনকে কেন্দ্র করে পরবর্তীতে লোকেরা তরিকা বানাই ফেলছে তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর কাঁধের উপরে পা দিয়ে নবী সালাম আল্লাহর আর্শে উঠে গেছে নবী সাল সালাম আল্লাহর আর্শে উঠেছেন আরোহণ করেছেন এই কথাও কোন সহি হাদিসে আসেনি এটা তো ভিন্ন কথা কিন্তু জগন্ন মিথ্যা কথা জালহাদিস আচ্ছা ছাপ্পান্ন নম্বর জাল হাদিস যেটি সেটি হল তাপাক যে কিছু সময় চিন্তা করা হাজার বছর আবাদতের চেয়ে উত্তম অল্প সময় রাত্রে আপনি একটু নাই সনদ বিহীন মিথ্যা বানোয়ার কথা সাতান্ন নম্বর জালহাদিস যেটি সেটি হল মেদাদুল কালামা আফতালিন দেমা ইসুহাদা কয় জ্ঞানীর কলমের কালী শহীদের রক্তের চাইতেও আফদাল এই কথা কিন্তু আমাদের দেশের শিক্ষিত মানুষের মধ্যে খুব প্রসিদ্ধ রক্তের থেকেও জ্ঞানের কলমের কালী খুব পবিত্রী রহমতুল্লাহ সবাই বলছেন এটা জাল হাদিস এরকম কোন হাদিসের গ্রন্থে কোন হাদিসে আসে নাই তবে কোন মহাদিস নাকেরাম বলছেন এটা হাসান বসরি রহমতুল্লাহ আলের উক্তি হাসান বসরি রহমতুল্লাহ আলী মাঝে মাঝে আপনার গিযানের মর্যাদা বলতে গিয়ে মাঝে মাঝে হাসান বসরি বলতেন যে মেদা থেকেও আপনার জ্ঞানের কলমের কালি উত্তম এটা হাসান বসরি বক্তব্য এটা নবী সাল বক্তব্য নয় আটান্ন নম্বর জালহাদিস যেটা সেটা হল ওলামা ওম্মি কাহ বা যে আমার আলেমেরা বনী ইসরাইলের নবীদের সমান এটা ভিত্তিহীন খালি এইখানে সীমাবদ্ধ নাই এটা ছোটবেলা থেকে আমরা আরো শুনছি এর সাথে নবী সাল্লাম যখন মেয়ারে গেছে মুসাই সাথে দেখা হয়েছে তো মুসাই আল্লাহ আপনি নাকি বলছেন পৃথিবীতে আপনার বলার পরে আবার ওই মুসাইলাম এটা কেমনে হয় আমরা এত বড় নবী আর আপনার উম্মতার আলমেরা কেমনে আমাদের সমান হয় তো বলছে দেখেন আপনি পরীক্ষা করে আমার উম্মতার আলমদেরকে তখন নাকি তোমার নাম কি বলছে যে আমার নাম আমার নাম ইমাম গাজালি আমার বাপের নাম এটা দাদার নাম এটা এইভাবে উনি বলতে আছে খালে তো তখন নাকি মুসা আলাহিসাল্লাম ধমক দিছে এই তোমাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি তুমি এতগুলো বলো কেন মুসা আল্লাহাম ধমকে ইমামা কে বলছেন আমার হাতে লাঠি আপনি কেন বলছিলেন আমি এটা দিয়ে এটা করি এটা করি আপনি ওগুলো বলছেন কেন তখন মুসা আল্লাহাম বলছেন শোনো আমি দিন পরে আল্লাহ কথা বলার একটা সুযোগ পাইছি এই জন্য আমিও যে আপনার শত শত বছর পরে পৃথিবীতে আসছি পৃথিবীতে তখনও আসেন নাই নিস মেহাজ রাত্রা আমি আপনার শত শত বছর পরে পৃথিবীতে যাব। তা আমিও একটু সুযোগ পাইছি আপনার সাথে কথা বলার জন্য এই জন্য আমি কথা লম্বা করছি এবং কোটি কোটি টাকা ইনকামও হয়ে গেছে ওয়াজ দিয়ে এ পর্যন্ত ধরেন আজ থেকে কয়েকশো বছর যদি এই ওয়াজ মাহবিল করে আসে কত কোটি টাকা ইনকাম হয়েছে কতজন এটা ইনকাম করে টাকা ইনকাম করে ফেলছে অথচ একেবারেদ থাকা এটা কোথায় আসছে মত এটা জাল হাদিস তবে একটা হাসান হাদিস আছে তিরমিজি আবুদাউদ্ এটা হাসান এই হাদিস টা যে ওলাম আমার ওলামাই রাম কিন্তু এইম বনীসরা নবীর সমান এটা মিথ্যা কথা এটা জাল হাদিস উনষাট নম্বর যেটা সেটা হলো ওলামাইকারনা করতে গিয়ে জাল হাদিস বানানো হয়েছে সারা রাত আবাদত করা ছাইতে উত্তম খালি আলমের চেহারার দিকে তাকাইলে বাস এই হাদিস যদি কেউ শুনে তা তো আর কিছু দরকার নাই খালি হুজুরের চেহারার দিকে তাকাই থাকলে হবে হুজুরের নুরানি চেহারা আমটা যেটা সবচেয়ে হুজুরের জন্য তারপর মুরগি ডিম দিছে ওইটা হুজুরের জন্য আঙ্গুর কিনে হুজুরের জন্য কমলা হুজুরের জন্য তো বসে খাওয়াইলে তো চেহারা হবেই বা আমাদের হুজুরের চেহারা কি নুরানি সাথে আপনার বুজুর্গির এটার কোনো সম্পর্ক নাই বেলা আল্লাধি আল্লাহ সবচেয়ে কালো মানুষ ছিলেন অথচ এই উম্মের মধ্যে কত বড় আল্লাহ রলি নবীলামের মুয় হওয়ার মর্যাদা লাভ করছেন সোহায়ন তো আমি যে কথাটা বলতেছি দেখেন এটা মহাদেশনেক বানান এটা একেবারে মিথ্যা কথা বানোয়ার আচ্ছা সর্বশেষ যেটা ষাট নম্বর এটা হল একই সাথে সম্পর্কিত সেটা হলো নাও মল আলমে ছোটবেলা থেকে মুখস্থ করছি আলেমের ঘুম উত্তম আলেম ঘুমাই থাকলে আর জাহেল সারেতাদত করলে তাও আলেমের ঘুমটা উত্তম অনেকে কে হারে আলেমই ঘুমাই থাকলে তো সুবিধা রাত্রে আবাদত লাগে না কিছু লাগে আর কি হাদিসের খিতাবে আসা নাই তবে মধ্যে একটা হাদিস আসছে সেই হাদিসটা হলো এরকম যে নাওম আলা সলাতিন আলা বলছেন যে একজন জাহেলের থেকে আলেমের ঘুম উত্তম মানে একজন আল এলম নিয়ে ঘুমিয়ে থাকা নাও আলা আল্লাহিন এলেম নিয়ে ঘুমানো খাই সলাত আলা জাহালিন মূর্খতা নিয়ে সলাত আদায় করাচ্ছে উত্তম কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুনত তাহলে উনার ঘুমটা তার আবাদতের চাইতে তার সলাতের চাইতে উত্তম এই হাদিসটা তবে সহি না এই হাদিস ও না এটাকেও সমস্ত মহাদেশনে কেন বলছেন দই দুর্বল হাদিস তবু এটা সনদে আসছে এটা জাল না কিন্তু আমরা আজকে আলোচনা শুনলাম এগুলো আমাদের দেশে একেবারে প্রচলিত প্রসিদ্ধ যেগুলো রয়েছে এগুলো নবী সালামের নামে চালানো হয় হাদিসের নামে সমাজে প্রসিদ্ধ হয়ে আছে আর এগুলোর আরো বিস্তারিত জানার জন্য जालियाती बारेखक हईलन डर ख आब्दुल्ला जहांगीर रहीिमाला बार बार मध्य आलोचना गांधी कर आलोचना पाए এর বাইরেও আরো অনেকগুলো জালহাদিস আছে ওই গ্রন্থটার মধ্যে আর এই মাসটা মহারম মাস মহারম মাসের একটি আমল আছে আমলটা কি বলেন তো দেখি হ্যাঁ মাসাল সবাই জানেন এই মাসের আমল হইলো দুই দিন সিয়াম পালন করা হয় মহারলামের নয় দশ অথবা দশ এগারো কেন সিএম পালন করবেন পালন করছেন এবং সিএম পালন করার নির্দেশ দিচ্ছেন এই জন্য সিএম পালন করবেন যদি মুসাই সালামে যায় গটুক নাম যদি বলতেন ব্যাপারে আমাদেরকে কোন নির্দেশনা না দিতেন তাহলে কি আপনি সিএম পালন করতে পারতেন এবং নবিসাম ইহুদিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছিলেন মোদী যাওয়ার পরে দেখছেন যে ইহুদিরা পালন করতেছেন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনারা আজকে সিএম পালন করতেছেন কেন এই জন্য সুক্রিয়া স্বরূপ মুসা আলাহি সাল্লাম রোজা রেখেছিলেন আমরাও মুসা আল্লাহিসামের সুন্নতর অনুসরণ করে আমরা রোজা রাখি তো নবিসাম বললেন তোমরা মুসার নাম বিক্রি করে খাও তোমাদের সাথে মুসার কোন সম্পর্ক ইহুদিরা দশ তারিখে করে তোমরা তার আগে অথবা পরে তোমরা দুই দিন করো তে জন্য নয় তারিখ দশ তারিখ অথবা দশ এগারো এইভাবে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব আজকে হলো তিন তারিখ আগামী শুক্রবার হলো দশ তারিখ তাহলে নয় দশ হলে বৃহস্পতি শুক্রবার দশ এগারো হলে শুক্রবার শনিবার আর কেউ যদি একসাথে মাদান শাহরুল্লাহ মহারম যে রমাদানের পরে সবচেয়ে আফতাল সিয়াম হলো এই মহারম মাসের সিয়াম তো জন্য আমরা এই মাসে বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করব আর কমপক্ষে আসুরার দুই দিন আল্লাহ সবান সবাইকে তৌফিক দান করুন আমিন সোহানি হামদিকা আসাদ